Oh, mm -hmm. network the solution for humanity sallallahu alayhi wa sallallahu alayhi wa sallallahu, ala sallallahu alayhi wa sallallahu, ala Muhammad, sallallahu, alayhi wasallam, sallallahu alayhi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 জীবন আলোচনার এই মহতি আয়োজনে সাদর সম্ভাষণ জানাচ্ছি বন্ধুগণ আমরা মোহাম্মদ সাল্লামের জীবন জানতে চাই তার জীবনকে বুঝতে চাই অনুসরণ অনুকরণের জন্য তার শিশুকাল অতিক্রান্ত হয়েছে তিনি দুধ পান করেছেন দুই বছর পর্যন্ত দুধ পান করেছেন তারপর মায়ের কোলে ফিরে এসে দুধ মায়ের আবেদন এবং ওই সময়ে ছড়িয়ে পড়া। দুটি একাকার হয়ে গিয়ে আবার তিনি ফিরে গিয়েছেন তার দুধমা সাদিয়া হালিমাতিয়া তালানহার গৃহে তাইফে মনে সাদ গুত্রে আর চার বছর বয়সে রসুল সাল্লাহ বক্ষ তার বা মোবারক বিদীর্ণ করলেন প্রাণ বের করলেন কলিজা বের করেই দেখে তার বা আবদুল্লাহ চিৎকার করে চলে গেল বললো মোহাম্মদ সাল্লাহকে হত্যা করে ফেলেছে আহ হালিমতুসাদৌড়ে এলেন তার স্বামী সহ এসে দেখেন মোহাম্মদ সোল্লা বসে রয়েছে তাকে বহন করে আমাদের মাঝে পৌঁছে দেওয়ার যোগ্যতা দেওয়ার জন্য তার হৃদয়টাকে প্রসারিত করে দেওয়ার জন্য আকাশ ভ্রমণ তাও জীবনে প্রথম হয়েছে আকাশটা জয় করেছেন তিনি তথাকথিত শিক্ষিত জন রসুলের সাক্ষুসাদার বা বক্ক বিদীর্ণ করা কে মেনে নিতে চান না বলেন আধ্যাত্মিক ভাবে হয়েছে তাদের উত্তর তো আনাস রিয়াল বর্ণিত সেই মুসলিমের হাদিস যে তিনি বলেছেন তিনি নিজে দেখেছেন রসুল সাল্লাই তিনি দেখেছেন বলে আমি দেখেছি মোহাম্মদুল পবিত্র বক্ক মুবারকে এ সেলাইয়ের দাগ যদিও ইউরোপিয়ান কোন কোন অমুসলিম শিক্ষার তথা তথাকথিত পন্ডিতেরা বলে রসুলের এই সাক্ষুসাদার বা বক্ক বিছর বয়সে যখন সাক্ষুসাদ হলো আলিমতুসাদ সন্ত্রস্ত হয়ে গেলেন তিনি আদর করে জড়িয়ে ধরে নিয়ে গেলেন রসুল সাল আসামিও ঘটনার আকস্মিক বিব্রতির ছাপ বিব্রত করার বাস্তবতা তার আলী সাল্লামকে অন্ধকার যুগের সকল অন্ধকার থেকে পবিত্র রাখার জন্য রব্বুল আলমিন আরো জিবিল আলী সাল্লামের মাধ্যমে সাক্ষুস করিয়েছেন দ্বিতীয়বার ছিল ইসরা এবং মেয়রাজে যাওয়ার অবশ্যই বিশ্বাস করব যে মাধ্যম রসুলের চার বছর বয়সে যখন শক সাদার হল কিন্তু এই ঘটনার আকস্মিকতায় রসুলের দুধবাই চিৎকার করে মা বাবাকে যখন মুহাম্মদ। সাল্লাহ আলী হুসাল্লাম শিশু নবী তাকে হত্যা করা হয়েছে এমনটা বলতে লাগলো রসুল সাল্লাহামকে এসে পেলেন তারা জীবিত এবং তার স্বামী। তখন তারা বিব্রতময় পরিস্থিতির মুখোমুখি হলেন দেখলেন রসুল সাল্লাহাম নিজেও অর্থাৎ শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তিনিও কেন যেন বিবর্ণ হয়ে গিয়েছেন এমন অকস্মাত বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়ে দুজনে পরামর্শ করলেন স্বামী স্ত্রী পরামর্শ করে বললেন আর আমাদের কাছে নিরাপদ নয় অন্যের পুত্র রক্ষা যদি না করতে পারি কি জবাব দেব তাই দুজন পরামর্শ করে আবার শিশু নবী মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামকে নিয়ে মাক্ষাতুল মোকার তার মা আমেনারা গৃহে ফিরে শিশু নবী মোহাম্মদ সল্ল্লাহ আলী হুসাল্লামের মা সাদিয়া এবং তার স্বামী আর তার পুত্রকে কাছে পেয়ে আশ্চর্য নিতে হলেন কারণ এতো তাড়াতাড়ি তো নিয়ে আসার কথা নয় কেন হালিমতুসাদিয়া রাদিয়ালাহালা প্রথমে শাকুসাদার এর ঘটনা শোনাতে চাননি তিনি বরং বললেন না আপনার ধন আপনার কাছেই ফিরিয়ে দিতে এসেছি তাই আমানত গ্রহণ করুন আমাদের জন্যে দোয়া করুন আমি এর দূরেই চাই কিন্তু আমি না যখন জিজ্ঞেস করলেন তিনি আর এড়াতে পারলেন না তখন সত্য ঘটনাই তাকে খুলে বলে দিলেন তখন রসুল সাল্লাহ ইসলাম আম্মা জন্মদানকারিনী গর্ব ধারিণী মা এবং এই দুজন মিলে পরস্পর আলোচনা করতে লাগলেন কথা বলতে লাগলেন মাহমাদ সাল্ল আলী ওসাল্লামের ব্যাপারে অনেকগুলো বর্ণনায় প্রমাণিত হালিমত সাদিয়া যিনি মোহাম্মদ সাল্ল আলী ওসলামকে দুদ্ধ পানের গৌরবে ধন্য তিনি মোহাম্মদ সাল্লাহ ইসলামকে দুধ পানের জন্যে গ্রহণ করা থেকে শুরু করে নিয়ে ফিরিয়ে নিয়ে আসা পর্যন্ত এর মধ্যে সব ঘটনা খুলে বললেন তাদের অভাব বিদৌড়িত হওয়ার কথা বললেন তাদের গৃহপালিত পশুদের সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার অভূতপূর্ব অবিস্মরণীয় ঘটনা শোনালেন একই মাঠে সবার উট ছাগল দুম্বা বকরি চে বেড়ায় কিন্তু হালিমাতুসাদিয়ার বকরি সাগল, উর সুন্দর স্বাস্থ্যের অধিকারী অন্যদেরটা নয় দুধ আগে যা দিত না তার চেয়ে অনেক বেশি শুধু তাই না তার পরিবারে সমৃদ্ধি মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের বেড়ে ওঠা এক এক করে করে এবং তার পরিবারে সবার মধ্যে তৃপ্তি আর আনন্দ আর ভালো লাগা আমি না রসুল সাল্লা গর্বদারিণী মা दुधपान कारिणी मायर मुखे सब शुने शुने दूजने कीशु मुहम्मद सल्लाह आली वाल्लम अविश्वास्य रकम एम वस्तव अभूतपूर्व विषय शुने शुने निजर तन्मय हो अभूत हो तई तरिजार भलस हृदय भलोबासा एवं आदर और स्नेह মোহাম্মদুন সাল্ল আলী ওসাল্লামের উপরে আরও বেশি হচ্ছিল যাই হোক মোহাম্মদুন সাল্ল আলী ওসাল্লাম এই যাত্রায় তার দুদ্ধানকারিণী মায়ের কাছ থেকে গর্বদারিণী মায়ের কাছে থেকে গেলেন মোহাম্মদুন সাল্ল আলী ওসাল্লাম তার মায়ের কাছে মাক্ষাতুল মোকার থাকলেন আর কয় বছর সিরাতের গ্রন্থগুলোর তারাবাহিক বিশ্লেষণে আমরা পাই প্রায় দুই বছরের মতো তিনি তার মায়ের কাছে থাকলেন চার বছর থেকে নি ছয় বছর হওয়া পর্যন্ত মা তার ভালোবাসা ভালো লাগা পিতৃহীন শিশুর প্রতি নিজের স্বামী হারানোর বেদনা সবকিছুকে মিলিয়ে ভালোবাসা দিয়ে আগলে ধরে রাখলেন মোহাম্মদ সাল আলীসাল্লাম জন্মের পর অল্প কয়েকদিন পরেই তার বনিস গুত্রে সুন্দর আবহাওয়ায় সুন্দর পরিবেশে মরুর স্বাধীন পরিবেশে এবং তারপর মাক্ষাতুল মুখ ফিরে এলেন নগর জীবনে মায়ের সান্নিধ্যে আবার বেড়ে উঠতে লাগলেন তাই রসুল সাল্লসলামের জীবনে মরুর জীবনের স্বাধীন জীবনের উন্মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার যে সুন্দর বাস্তবতা নগর জীবনে গর্ভদারিণী মায়ের ভালোবাসায় সবচেয়ে বাস্তবতাও এক এবং একাকার হয়ে আমরা স্বাভাবিকভাবে বর্তমান সময়ে এটি বাচ্চা যখন চার বছর পূর্ণ করে পাশে পোষ তখনই আমরা তাদের শিক্ষা দিতে চেষ্টা করি বাল্য শিক্ষা শৈশবের শিক্ষা মোহাম্মদ আলী ওসাল্লাম চার বছর পূর্ণ করলেন মায়ের কাছে পাঁচ বছর বয়সে মা কি এমন শৈশবের শিক্ষার ব্যবস্থা করেছিলেন তাহলে প্রশ্ন কে শেখালেন তখন তো তার দাদাও জীবিত ছিলেন দাদা খুব খুব ভালোবাসতেন মোহাম্মদুন সাল্ল আলী ওসাল্লাম আর কেন ভালোবাসবেন না বন্ধু দাদার দশটি পুত্র সন্তানের সবচেয়ে প্রিয়তম পুত্র সন্তান ছিলেন আবদুল্লা আর আবদুল্লাকে আল্লাহর জন্য কুরবানি করতে চেয়েছিলেন তিনি ওই কুরবানির ফিদিয়া হিসেবে একটা দুইটা নয় দশটি বিশটি নয় একশতটা উঠ কুরবানি দিয়েছেন আর হা ওই পুত্র একটিমাত্র সন্তান প্রসব হওয়ার আগেই দুনিয়া থেকে চলে গিয়েছে আর ওই সন্তানের একমাত্র সন্তান যার চেহারা যার চালচলন যার বেড়ে ওঠা স্বয়ং বাস্তবতা এবং ততদুল মুতালিব কাবার রক্ষক ছিলেন তার জন্যে কাবার ছায়ায় বিছানা পেতে দেয়া হতো তিনি ওখানে বসতেন তার বাচ্চারা চতুর্দিকে এসে বিছানার বাহিরে বসতেন কিন্তু কেবল একজন अब्दुल मुत्तलिब नी आबुल्लार पुत्र शिशुनबी मुहम्मद सल्लाम तरी अदिकार आब्दुलतार छाय बसात भलोबाजें शिक्षक करें कें बन्दू कारण हल अब्लुफानला निजे नबी के शिखा अब्लाजे तर नबी के ज्ञान शिक्षा देवें तई दुनिया কেউ তাকে শিখাতে পারে শিখায়নি আলী হিসালামের মাধ্যমে সুলসালের অন্তরে নাজিল হওয়া তিরিশ পাড়ার একশো চোদ্দটি সুরার কর আনকারিমের ব্যাপারে আমাদের কারো এমন সন্দেহ না জন্মাতে পারে যে মোহাম্মদ নিজে লিখে দিয়েছে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি বিরতিকে ফিরে সে প্রসঙ্গীরা জানবো আব্বা আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানে পরব সারা দুনিয়ার মানুষকে করন মাজিদ আল্লাহাল পড়তে বললেন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 হালিমাতুসা দিয়া রাদিয়ালার গৃহে তার সন্তানদের সাথে তারই গৃহের চতুষ্পে আরহা তাইফের তৎকালীন সুন্দর মনোরম নয়নাবিরাম পরিবেশে তারপর মায়ের কাছে ফিরে এলেন আমরা স্বাভাবিকভাবে বর্তমান সময়ে এটি বাচ্চা যখন চার বছর পূর্ণ করে পাশে পোষ তখনই আমরা তাতে শিক্ষা দিতে চেষ্টা করি বাল্য শিক্ষা শৈশবের শিক্ষা মোহাম্মদ সাল আলী ওসাল্লাম চার বছর পূর্ণ করলেন মায়ের কাছে পাঁচ বছর বয়সে মা কি শৈশবের শিক্ষার ব্যবস্থা করেছিলেন তাহলে প্রশ্ন কে শেখালেন তখন তো তার দাদাও জীবিত ছিলেন দাদা খুব খুব ভালোবাসতেন মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম আর কেন ভালোবাসবেন না বন্ধু দাদার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 আব্দুল মুতালিবের ওই নাতি আবদুল্লার পুত্র শিশু নবী মুহাম্মদ সালাম তারই অধিকার ছিল আবদুল মুতালিবের সাথে তার বিছানায় কাবার ছায়ায় বসা এতটা ভালোবাসতেন আব্দুল্লা তিনিও কোন শিক্ষকের ব্যবস্থা করেন কেন বন্ধু কারণ হল আল্লাহ সুফহান নিজে তার নবীকে শেখাবেন আল্লাহ সুফান নিজে তার নবীকে জ্ঞান শিক্ষা দেবেন তাই আর কেউ তাকে শিখাতে করে শিখায়নি আলী হিসালামের মাধ্যমে সুলসালের অন্তরে নাজিল হওয়া তিরিশ পারশো চোদ্দটি সুরার কর আনী কারিমের ব্যাপারে আমাদের কারো এমন সন্দেহ না জন্মাতে পারে যে মোহাম্মদ নিজে লিখে দিয়েছে তিনি নিজে লিখতেই পারতেন না বর্ণমালা জানতেন তাই তিনি উম্মি আর নবজাতক শিশু যখন শৈশব শেষ করে শিক্ষার বয়সে পৌঁছায় তখন তাকে প্রথম বর্ণমালাই শিখাতে হয় মুখের ভাষা কুটাতে হয় বর্ণমালা শেখাতে হয় কিন্তু দেখুন মোহাম্মদ সোল্লা আলী বুসাল্লাম কেউ শিখাতে আসেনি তার মাও কোনো গৃহ শিক্ষক নিয়োজিত করেননি দাদাও করেননি চাচাও করেননি হালিমা তো সাদিয়ার গৃহ তিনি কোন গৃহ কাছে পড়েনি বরং তার শিক্ষক ছিলেন স্বয়ং আরশের মালিক আল্লাহ সুফানি শুনুন বন্ধু সুবাহ আলী সাল্লামকে যে শিখিয়েছেন নিজে রব্বুল নিজে তাকে শিখিয়েছেন এর প্রমাণ রয়েছে যেমন কোরআন আল করিমের সুরথ আলিসের একশো নম্বর আয়াতে আপনার প্রতি নাজিল করেছেন আবি করতে বিজ্ঞান আর হামত মানে তার নবী মোহাম্মদ কথা কাজ সমর্থনার গুণাবলি একটি ওহিয়া মাতলু আর একটা মাতলু আর নবী হে আপনাকে শিখিয়েছেন স্বয়ং আবল এমন জিনিস যা আপনি আগে জানতে না ও আল্লা আলম অনেকেই বলবেন এই পৃথিবীতে মানুষের জ্ঞান বিবেক এবং মানুষের সৃষ্টিশীলতা মানুষের কর্মদক্ষতা দুটি জিনিসের সমন্বয় হয় একটি হলো নিজের আকল তথা বুদ্ধি আরেকটি হলো অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা যদিও দুর্ভাগ্যজনক সত্য পৃথিবী কোন কোন সমাজ বা কোন কোন জাতি বুদ্ধিকে অগ্রগণ্য করতে চায় বিবেকের চেয়ে জ্ঞানের চেয়ে কিন্তু যেন রাখা উচিত জ্ঞান এবং বুদ্ধি আকাশ আর পাতাল পার্থক্য রয়েছে তাদের মধ্যে জ্ঞান অর্জন করতে হয় কিন্তু বুদ্ধি জন্মগতভাবে ভাবে সবাই প্রাপ্ত হয় বুদ্ধির সাথে যখন জ্ঞান এসে তখনই ব্যক্তি সত্তা হয়ে জন্মগত করে বিশ্বনবী আর তাই বুদ্ধি দিয়ে বিবেক বুধ দিয়ে দৈহিক বাস্তবতায় অনন্য করে তৈরি করেছিলেন নিজেই এর করেছেন চল্লিশ জন সুটাম যুবকের দেহের যে শক্তি রসুল সাল্লামের মধ্যে একাই আর তাই সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রসুল হওয়ার জন্য কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করে আমাদের সকলের জন্য হেদায়েতকে প্রসারিত প্রচারিত করার জন্যে সকল কঠিন পরিস্থিতি মোকাবেলা করে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্যে রসুল আসে যিনি সৃষ্টির সেরাজীব হিসেবে রব্বুল আলমিনের পক্ষ থেকে সংবর্ধিত হয়েছেন সকল সৃষ্টি যাকে সেজদা করেছে রব আলমের নির্দেশে তারও কারণ ছিলামা আদম আলমিন নিজে আদমকে জ্ঞান শিক্ষা দিলেন প্রত্যেক জিনিসের নাম মাধ্যমে আল্লা আলমিন আদমকে তাই মহাম্মু সাল্লিস রবুল আলমিন জ্ঞান শিখিয়েছেন তাই জাগতিক কোন বাল্য শিক্ষা অথবা বাল্য শিক্ষক মোহাম্মদ সাল্লিসের জন্য ছিলেন এমনকি জীবনের কখনো দুনিয়ার কেউ রসমকে শিকাননি এমনকি জাগতিক যে সকল বিতর্কময় জ্ঞান রব্বুল আলমিন তাও তার হাবিবকে শিকারনি যেমন সোরাই হাসিনের হাবিবকে সমূহের অনন্তকালের সকল মানব দান বার সৃষ্টি তথা আলমিনের জন্য রহমত করে পাঠিয়েছেন আর এই রহমত হওয়ার বাস্তবতায় শিখানো জ্ঞানে ধন্য হতে পারি আর তাই যে কোরআন শিখে সুন্না শিখে সেই সর্বশ্রেষ্ঠ সবার মধ্যে আসুন না বিশ্বনবী মোহাম্মদের জীবন থেকে এই শিক্ষাটা নিয়ে আমরাও মহান আর মহত হতে শিখি رب العالمین دعاؤشکول কে কবুল করনা আমিন هذا ما عندي ولعلم عند sallallahu ala muhammad sallallahu alayhi wa sallam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 ডোনে ডোনেশন এবং জাকাত পাঠিয়ে ঠিকানা আটচল্লিশ বিআইসি কোড আই বিও বি জিবি ডাবল টু আই ব্যান জি বি ফাইভ টু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান টু পাউন্ড অ্যাকাউন্ট